বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রাসুল্লা আবাদ পৃথটিভির সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আবার সেই আল্লাহর নিয়ামত নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তবে এখন মানুষের অঙ্গ নিয়ামত নয় এটা হলো চন্দ্র সূর্য গ্রহ এ ধরনের নিয়ামত নিয়ে আলোচনা আল্লাহরবুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহার কুদরতে আল্লাহ কোরআনে বহু জায়গায় এই কথা বলেছেন সর্বপ্রথম আমরা যে নিয়ামত নিয়ে আলোচনা করব আজকে সেটা হল সূর্য আল্লাহরবুল আলমিন এই সূর্যকে এমন ম্যাটেরিয়ালস বা এমন পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন সেটা এখনো পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি আর পারবে বলে মনে হয় না সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত যায় এর কাজ হলো সারা পৃথিবীকে আলোকিত করা এমন এক লাইট এমন এক প্রদীপ যে প্রদীপ বিশাল তবে এই বিশাল প্রদীপের পেছনে কি ইন্ধন আছে কি জ্বালানি আছে কি জ্বালানি দ্বারা এই প্রদীপ জ্বলছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু তাই নয় এর অনেক বৈশিষ্ট্য রয়েছে সূর্যের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে একটা তার কিরণে সারা পৃথিবী আলোকিত হয় আর তার যে তাপ এই তাপটা এত মাপিক সেই তাপে শস্য সবুজ গাছ লতা সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারে একথা যারা বিজ্ঞানী বিজ্ঞানী যিনি লেখাপড়া করেছেন তারা হবে জানেন গাছের পাতা কেমন করে রোদের তাপ গ্রহণ করে সেখান থেকে তাদের খাওয়ার যায় আল্লাহরবুল আলমিন এই যে বিশাল একটা নিয়ামত আমাদের দিয়েছেন এই নিয়ামতের পরিবর্তে আমরা কিছু বিল মেটাই না এইভাবে চলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন সারা পৃথিবীকে আলোকিত করছে এই সূর্য কিন্তু পৃথিবীর মানুষ এর জন্য কি কোনো বিল মিটায়। আমাদের ঘরে আমরা যারা এই বিদ্যুৎ পোড়ায় এর জন্য মাসিক বিল আসে কেউ এসি চালায় কেউ ফ্যান চালায় কেউ মেশিন চালায় কেউ লাইট জ্বালায় ইত্যাদি ইত্যাদি যে যেমন বিদ্যুৎ ব্যবহার করে তার তেমন বিল আসে মাসে মাসে অথচ এই বিদ্যুৎ বিদ্যুতের তাপ তার শক্তি সূর্যের থেকে অনেক কম কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি যে এই সূর্যের যে কিরণ সূর্যের যে তাপ তার যে আমরা আলো একে সৃষ্টি করেছেন কে সেই সুস্থার কোনো আমরা কাজ করে যাচ্ছি তার কোন প্রশংসা তার কোনো তারিফ আমরা কি করে যাচ্ছি আমরা কোনো কি ভেবে দেখেছি এই নিয়মিতের কথা আমরা অনেকে বলে থেকে এটা প্রকৃতির দান প্রকৃতি আবার কি প্রকৃতি কেমন করে দান করতে পারে এটা প্রকৃতির দান নয় এটা হচ্ছে আল্লাহর বলে আলামিনের দান তিনি সৃষ্টি করেছেন তারই আদেশে সূর্য উদিত হয় আর তারই আদেশে সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত যায় হাদেশে এভাবে বর্ণিত হয়েছে যে প্রতিদিন সূর্য তার রবের কাছে পারমিশন চায় যে আমি কি আজ পূর্ব দিগন্তে উদিত হব আল্লাহ রাবুল আলমিন পারমিশন দেন তারপরে সে আসে এইভাবে সে যাওয়া আশা করে কিন্তু এমন একদিন আসবে যে দিনের জন্য রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে সূর্য পশ্চিমে গিয়ে পশ্চিম দিগন্তেই উদিত হবে আল্লাহবুল আলমিন যেদিন বলবেন সূর্যকে না তোমাকে আজ আর পূর্ব দিগন্তে উদিত হতে হবে না তখন সে পারমিশন না পেয়ে ওই পশ্চিম দিগন্তেই উদিত হবে পৃথিবীর মানুষ সেদিন জানবে আজ একটা বিশাল প্রতীক বা আলামত কামাতের পাওয়া গেছে এই আলামত বা এই নিদর্শন पा गोबार दरजा बंद हो जा सूर्य प्रकृतर दान नये सूर्य आल्लर एक सृष्टि आल्ला आनुगत्य कर तरह आदेशे उदित है आबा तर आदेश अस्तिमित जाए पश्चिम दिगंत तीन बलब जो एक आल्ला दान आल्ला नियमत और एक कथा जल्लाह रबुल आलमीन सूर्य की पृथ्वी थे अत माफिक दूर रेखे हैं से दूरतफिक किसित कर सूर्य के जो एक सर दे पृथिवी बरफ हो जाए जो सूर्य के तार से निर्दिष्ट स्थान एक देा है तेल पृथिवीर समस्त किस जले सरखार हो जाए उत्तापे आल्लाबूल आलमीन एत सूक्ष्म भावे सूर्य की सृष्टि कर सूर्य निजे सूक्ष्मता অপরে চলে আমাদেরকে সে কিরণ দান করছে তাপ দান করছে ইত্যাদি এটা কার সৃষ্টি করা এটা কার নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমিন সুরাইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াশ্যামস তাজিরি মুস্তাকার ইহা রাআকাল তাক আজিজুল আলিম এই যে সূর্য নিজের কক্ষপথে চলছে এটা আল্লাহরই নির্ধারণ করা আল্লাহ সূক্ষ্মভাবে নির্ধারণ করেছেন সেই বলে সে সেইভাবেই চলছে তাই বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে সুন্দর নিয়ামত দান করেছেন এই নিয়ামতের আমরা যেন আল্লাহ সুক্রিয়া করি এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য আমরা সাধারণভাবে সূর্য নিয়ে কেউ আমরা চিন্তাই করি না আমরা ভাবি এই তো সকালবেলায় উঠে পূর্ব দিগন্তে আবার পশ্চিম দিকে চলে যায় এই এইভাবে হয় এ নিয়ে কিন্তু আমরা কোনো চিন্তা করে নাই আমরা যারা মানুষ বাণী আদম তারা তো অনেক লাইট তৈরি করেছে ওই লাইটের সঙ্গে এই লাইটের অনেক পার্থক্য পৃথিবীর এমন কোনো মানুষ নেই তার এমন কোনো শক্তি নেই যে সূর্যের স্থলে কোনো একটা লাইট তৈরি করতে পারবে সেই লাইটটা সারা পৃথিবীকে একই সময়ে আলোকিত করতে পারবে এরকম ধরনের আশা করাই যায় না আর যদি বা কেউ বড়ো ধরনের লাইট তৈরি করে হয়তো কিছু এলাকা সে কী আলোকিত করলো কিন্তু তার খরচ প্রচুর मासे मसे तरह आसते मसे मसे तरह आसारे खरस करते हैं तेल ना और किस जालानी क्यों तो आल्ला रबुल्ला आलमीन यूर की क्यों चाला तर इंधन क्यों जुटे ये आल्ला भलो जानें विशाल एक पवार एक आगुन बोलते पर अनेक बसी क्या कम क्ज करीबा कि क्यों छड़िए जा আমাদের কাছে যদি কোনো রকম বড়ো ধরনের আগুনের কোনো গোলাকার কোনো একটা খণ্ড থাকে তাহলে সেটা সেখানে সীমিত থাকবে না আশেপাশে কিছু ধরার মতো থাকলে সে ধরে যাবে লেগে যাবে এবং সেটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে কিন্তু এই যে বিশাল সূর্য সে একটা অগ্নি খণ্ড বলতে পারেন কিন্তু সে অগ্নিখণ্ডর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই কোনো রকমের ঝামেলা নেই এমনি সঠিকভাবে সে গচ্ছিতভাবে সে চলছে তাই বলবো এটা একমাত্র আল্লাহর দান ছাড়া আর কিছু নেই দ্বিতীয় নিয়ামত হচ্ছে চন্দ্র এটাও একটা আল্লাহ নিয়ামত আল্লাহ রাবুল আলমিন কোরআনে বহু জায়গায় চন্দ্র সম্পর্কে কথা বলেছেন এলা আল্লাহর তৈরি আর চন্দ্রের নামে সুরা আল কামারও রয়েছে সূর্যের নামও আছে সুরাতুল শামস ও শামসু হাহা আল কামার এজাত আল্হা এখান থেকে আমরা ধরে নিতে পারি বা আমাদের বিশ্বাস করা কর্তব্য যে আল্লাহ রাবুল আলমিন সূর্যকে সৃষ্টি করেছেন তিনি তার সসটা অনুরূপভাবে চন্দ্রেরও শসটা তিনি তিনি চন্দ্র সম্পর্কে বলেছেন যে আমি চন্দ্রকে সৃষ্টি করেছি যাতে করে পৃথিবীর মানুষ তাদের মাসের এবং বছরের কি করে হিসাব তারা জানতে পারে সোরাই ইউনিশের পাঁচ নম্বর আয়াত আল্লাহ তারা বলেছেন লেতা আলমু আদাদা সিনী হিসাব তোমরা এতে কি করো হিসাব করো তোমাদের ক বছর কমাসের দিন কমাস হলো বা ক বছর হলো ইত্যাদি এই চন্দ্র মাসে হিসাব করা হয় তা আল্লাহ রবুল্লাহ আলমিন এই চন্দ্রকে সৃষ্টি করেছেন আমাদের এই সুবিধার্থে তাছাড়া আরও জিনিস রয়েছে চন্দ্রের সাথে সাথে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কাছে যে আমরা হাওয়া এখন নিচ্ছি হাওয়া আমরা পাচ্ছি এটা একটা আল্লাহর বিশাল অবদান এটা একটা আল্লাহর অবদান সারা পৃথিবীতে হাওয়া বিচারিত। সারা পৃথিবীতে হাওয়া ছড়িয়ে রয়েছে আর সেই হাওয়া থেকে যত জীব রয়েছে সব তারা অক্সিজেন নিচ্ছে আর ছাড়ছে যদি খনেকের জন্য বা কয়েক মিনিটের জন্য সারা পৃথিবীতে আল্লাহ রব্লা আলমিন হাওয়াকে বন্ধ করে দেন তাহলে পৃথিবীতে এক জীবও থাকবে না যে সমস্ত রোগীদের অক্সিজেন নিতে কষ্ট হয় হাসপাতালে দেখা যায় তাদের নাকে অক্সিজেন লাগানো থাকে সেটা অনেক ব্যয়বহুল প্রচুর টাকার খরচ তাতে রয়েছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য এই একটা বিশাল নিয়ামত তিনি বেনা পয়সায় বিনা কোনো খরচে আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমরা এ নিয়ে চিন্তা করি না বাতাস না বাতাস একটু গ্রীষ্মকালে শরীরে গরম ধরলে একটু শরীরটা ঘেমে গেলে আমরা একটু উহা করি আবার সুন্দর বাতাস এলে শীতল বাতাসে আমাদের শরীরটা যখন শুকিয়ে যায় আবার শরীরটা শীতল হয়ে আসে আরাম অনুভব করি তখন আমরা শুধু আহ বলে ছেড়ে দিই তখন তো কই বলতে পারি না আলহামদুলিল্লাহ আমাদের বলা দরকার কারণ এখনই যে কষ্ট পাচ্ছিলাম সে কষ্ট দূরীভূত হলো কার জন্য আল্লাহর এই নিয়ামত ব্যবহারে আল্লাহ রব্বুল আলমিন শীতল হাওয়া পাঠিয়েছেন বলেই আপনি সুস্থ হয়ে গেলেন আরাম পেলেন শুধু আপনি কেন আপনার মতো আর যতসব জীব রয়েছে সবাই কি পেল আরাম পেল আর আমরা এগুলো বিনা পয়সায় আল্লাহর পক্ষ থেকে আমরা ভোগ করে যাচ্ছি এই নিয়ামত বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পৃথিবীর কোনো বীর পৃথিবীর কোনো বুদ্ধিজীবী এটাকে আনার ক্ষমতা রাখে না একমাত্র পারেন তিনি যিনি হচ্ছেন আমাদের সস্তা এবার আসা যাক অন্য এক নিয়ামতে সেই নিয়ামতটার নাম হচ্ছে পানি পানিও হচ্ছে বিশাল নিয়ামত সামনে আমাদের একটু বিরতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত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 বড় গুণা প্রতি সোমবার ও শনিবার রাত এগারোটায় বাংলাদেশে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 प्रोतिशोनी बार रात आठ्टाए बांगला देशेद और आठ्शाडशाट्टाए भारो देई पीस टीवी बांगलाए अफवेर अबतगी हकमन वहुआ ल्लदी अंजल इनैकुमुल किताब मुफस्सला वल्लदीन आतेइनाहुमुल किताब याउलमून अन्नहु म� মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देखुरान आलो परवर्ती अनुष्ठान पिस আমরা কথা বলছিলাম প্রিয় দর্শক আল্লাহ রান্বীকার করতে পারে না সকলকেই এই অনুদানের কথা স্বীকার করতেই হবে কারণ পানি আমরা অহরহ সর্বসময়ে সর্বক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যখন আমাদের পেপাশা লাগে তখন আমরা পানি পান করে পেপাসা নিবারণ করি যখন আমাদের গোসল করা প্রয়োজন হয় তখন আমরা গোসল করি আমাদের জীবদের যখন পান করানোর প্রয়োজন পড়ে তখন আমাদের জীবগুলোকে পানি পান করায় আবার যখন আমাদের কাপড় চোপড় পরিষ্কার করা দরকার হয় তখন আমরা ব্যবহার করি আর আমাদের রান্না বানার কাজ ব্যবহার করি মোট কথা আমাদের জীবনের সর্বক্ষেত্রে পানি আমরা ব্যবহার করে থাকি একদিন পানি না হলে আমাদের জীবন অচল মাঝে মধ্যে যখন পানি কেটে যায় তখন এই নিয়ামত আমরা বুঝতে পারি আল্লাহ আলামিন এই পানির দ্বারা আমাদের জীবনধারা বাকি রেখেছেন আল্লাহর আলামিন এই পানির দ্বারা আমাদের জীবিকার ব্যবস্থা করে থাকেন আলামিন এখানে মানুষকে চিন্তা করতে বলছেন ফাল ইনসান এলা তামেহ মানুষ যেন দেখে তাদের খাদ্যের দিকে খাদ্যটা কেমন করে আসে খাদ্যের মূল আসলে উৎসটা কি আল্লাহ আল্লাহর্বল আলমিন সেই কথা এখানে মানুষকে জিজ্ঞেস করছেন যে তোমরা তোমাদের খাদ্যের দিকে তাকিয়ে দেখো এই খাদ্য তোমাদের কেমন করে আসে আন্না সবাবসবা আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর সেই পানি পৃথিবীতে পড়ে এবং পৃথিবীর মাটি সিঁড়ে শোষণ করে से सुंदर भावे बीज बोपनर माध्यम चारा गाच है से आंदर सुंदर गाचपला शस् श्यमल फुले से खाद्य ग्रहण करी एगो हल्ला नियमत एग पानी द्वारा कि है मानूष उपकृत हो रिजिको पाथाब्ल आलमीन बोलना सबाम पानी बर्षण करी तरह মাটি যে ফাটে এটা আমি ফাটাই কারণ ছোট্ট একটা তিলের দানা ছোট্ট একটা শস্যের দানা মাটিতে ফেলে দিয়ে সেটাকে চাপা দিয়ে দেওয়া হয় তারপরে পানি দেওয়া হয় আল্লাহ বলছেন তোমাশাকাল আলাদা সাকা এই যে ছোট্ট বীজ সে মাটি ফেটে ওঠে এটা তার নিজস্ব ক্ষমতা আছে না আল্লাহ বলছেন আমি ফাটাই মাটি মাটির বুক চিরে জেবিচন্দ্র বের হয় এবং সেখান থেকে সুন্দর একটা চারা গাছ বের হয় সেটা আমি ব্যবস্থা করি মানুষকে চিন্তা করার দরকার তাই আমরা দেখি কোন কোনো বিচনে কি হয় চারা গাছে আবার কখনো কখনো হয় না যদি সত্যিকারের মাটির বরকতে হতো মাটির মানে ইচ্ছাই এগুলো হতো পানির এতেই হতো ইচ্ছায় তাহলে কিন্তু কোনো বিচন বাদ যেত না আল্লাহ আল্লাহবুল আলমিন যেটাকে ইচ্ছা সেটাকেই ফাটিয়ে তুলেন আর সেটারই চারা গাছ হয় তাই বলছেন আলাদা সাকা আমাফি হা হ্যা এ আমি সেখান থেকে এই যে দানার মতো খাবার আমি তৈরি করি আর ফল মূল আমি সেখান থেকে উৎপাদন করি আর ঘন জঙ্গল আমি উৎপাদন করি তোমাদের জন্য এবং তোমাদের জীবের জন্য আল্লাহ রবা আলামিন এইভাবে এই পানির দ্বারা এই সুন্দর এক নিয়ামত দ্বারা থেকে তিনি কী করেন আমাদের খাবারের ব্যবস্থা করেন এই পানি নিয়ে আমরা কি কোনো দিন আল্লাহর রহমতকে আল্লাহর এই নিয়ামতকে চিন্তা করি আমরা কি সত্যিকার অর্থে এ নিয়ে আল্লাহর প্রশংসা করি যখন আমরা পানি পান করি তখন আমাদের ইসলামের বিধান হলো আলহামদুলিল্লাহ পাঠ করা যে আল্লাহ যে সুন্দর যে তোমার শীতল পানি আমি খেলাম তার জন্য তোমারই প্রশংসা হে আমার রব আলহামদুলিল্লাহ সেই জন্যই বলতে হয় কিন্তু কজন আমরা এরকম ধরনের কথা স্মরণ করি প্রিয় বন্ধুবর্গ আমরা পানি খেয়ে ঢক করে খেয়ে দিয়ে আহ বলে মুখটা মুছে চলে যায় কিন্তু কোনো দিন দেখলাম না এত সুন্দর শীতল পানি টানি পান করলাম কে আমাকে এ নিয়ামত দান করেছেন তাই বলবো এগুলো আমাদের স্মরণীয় এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করা প্রয়োজন প্রিয় বন্ধুবর্গ এবার আসা যাক অন্য এক নিয়ামতে সেটি হলো সম্পূর্ণ এর বিপরীত সেটা হলো কি আগুন পানির বিপরীত আগুন আগুন হচ্ছে আমাদের একটা নিয়ামত এই আগুন ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাবে আগুন শুনে আমাদের ঘাবড়ালো হবে না আগুন বলে হয়তো অনেকে ভয় করেন কিন্তু আসলে আগুন একটা নিয়ামত কিন্তু তা যথাযথ ব্যবহার করতে হবে যদি বলা হয় এক সপ্তাহ আগুন জ্বালানো যাবে না আগুন জ্বলছে না বা জ্বলবে না এরকম যদি ঘোষণা দেওয়া হয় তাহলে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে আমরা অনেক অসুবিধায় পড়ে যাব আগুন আগুনের দ্বারাই আমরা অনেক উপকৃত হয় আমরা রান্না রান্নাবান্নাও করি আর পৃথিবীর অনেক জায়গায় গ্রাম্য অঞ্চলে যেখানে এখনও বিদ্যুৎ নেই এখনও তারা আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করে তবে এই নিয়ামতটাকে আমাদের সঠিক পথে লাগাতে হবে আর যদি আমরা এই নিয়ামত নিয়ে কিছু ক্ষতি করার চেষ্টা করি তাহলে তার দ্বারা ক্ষতি হবে আর আমাদের পাপও হবে সুতরাং এই নিয়ামতটা আমাদের ভুললে চলবে না তারপরে আরও নিয়ামত রয়েছে নিয়ামত কিসের সেটা হলো পাহাড় আল্লাহব্বুল আলমিন এই যে বিশাল বিশাল পর্বত সৃষ্টি করেছেন বিশাল পর্বত কেন যে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য যখন আল্লাহ রব্লা আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন হয়তো পৃথিবী তখনও স্থির থাকতো না তো আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরয়ে আন্নাবার মধ্যে বলেছেন অল জিবাল আওতাদা আমি প্রেরেকস্বরূপ এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছি যাতে করে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে পৃথিবী যেন না ক্ষেপে পড়ে যায় সেই জন্য আমি এই পাহাড়কে সৃষ্টি করেছি আর পাহাড়ে অনেক বড় বড়ো বড়ো পাথরও আছে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন জায়গায় এই পাহাড়ের কথা বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন যিনি পাহাড়কে সৃষ্টি করেছেন একটা বিশাল একটা আল্লাহর নিদর্শন কারণ এই পাহাড় কোনোদিন দিন নিজে সৃষ্টি হতে পারে না বা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না কোনো মানুষ যখন বিশাল বিশাল পাহাড় দেখে তখন আমাদেরকে শুভান্লাভ পড়তে হয় কারণ এই যে বিশাল পাহাড় আল্লাহ রবুল্লা আলামিন তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভারসাম্য রাখার জন্য তাছাড়া এই সমুদ্র समुद्र ये एक नामत आल्लाहबुल्ल आलमीन समुद्र के सृष्टि कर विशाल भावे सातटा समुद्र रही है ये समुद्रे तोल अनेक सृष्टि रोचे जे सृष्टिर रहस्य आल्ल भलो जानें तब आल्लाब्ल आलमीन युद्र के जन्न सृष्टि कर पृथ्वी जिस समस्त बर्षण ह समस्त पानी समुद्रे गे जो अल्लाहबुल्ल आलमीन युद्र मे सृष्टि ना करतें तोरण दारूण बिस्टि है তখন বৃষ্টি নিয়ে আমাদের সমস্যা হতো তাহলে যিনি আমাদের বর্ষণ দেন যিনি আমাদের অতিবর্ষণ দেন তিনি সেগুলোর নিকাশের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন সেগুলো কি সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রের মধ্যে অনেক জন্তু রয়েছে জীব রয়েছে যেগুলো আমরা খেতে পারি যেগুলোকে মাছ বলা হয় তাছাড়া সমুদ্রের অনেক উপকারও রয়েছে আগে হয়তো এই সমস্ত হাওয়াই জাহাজ ছিল না এক দেশ থেকে অন্য দেশ পাড়ে দিতে হলে জলজাহাজও করে যেতে হতো আল্লাহ রব্লা আলামিন কোরআনার মধ্যে এই কথা ঘোষণা করেছেন যে তোমরা দেখো যে সমুদ্রের মধ্যে যে বড় বড় নৌকা বড় বড়ো জলজাহাজ ভেসে যাচ্ছে এটা আলমারি নিদর্শন তাহলে বোঝা যাচ্ছে যে জলপথ এবং স্থলপথ দুটি পথে আমরা কি করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি ওটাও আমাদের আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন আমাদের সুবিধার্থে সুতরাং সমুদ্র আমাদের একটা বড় নিয়ামত আর একটা নিয়ামত হচ্ছে সেটা হলো মাটি আর आकाश मटी अर्थात भूपृष्ट रही पृथ्वी पृथिवीते बसबाज करीचे आल्लाब आलमी ये सृष्टि कर आल्ला कुरानी मध्य के, के सुंदर भावे बिछिए दिए जाते बसबाशी है आल्लाबुल्ला आलमीन चोरा बारा एकुश बम्बर आयता আর বলছেন আমি এই পৃথিবীকে সৃষ্টি করে ফরাস নেছিয়ে দিয়েছি যাতে করে মানুষ সেখানে হবে বসবাস করতে পারে আর আকাশকে আমি কি করেছি আমি সৃষ্টি করেছি কেমন কি জন্য বা শ্যামা আনা আন সেটা ছাদস্বরূপ আমি কি করেছি সৃষ্টি করেছি আমাদের যেমন ঘরের ছাদ রয়েছে আল্লাহ বলছেন পৃথিবীর ছাদ হচ্ছে আকাশ কিন্তু পার্থক্য করেছে। আমাদের ঘরের ছাদ থেকে কি পানিবর্ষণ হবে না আল্লাহ রবুল্লা আলামিন বলছেন আমি এই আকাশকে ছাদস্বরূপ সৃষ্টি করেছি ঠিকই কিন্তু সেখান থেকে আমি পানি বর্ষণ করি ফানজালামিনা শ্যামা এমা আন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আবার সেই পানি থেকে শস্য এবং ফল মূল কি হয় আমি সেখান থেকে উৎপাদন করি তাই বলছেন আমি যে তোমাদের রব এগুলো আমি সৃষ্টি করেছি এই অবদান গুলা আমি তোমাদের দিয়েছি এগুলোর জন্য তোমরা আর কাউকে আমার সঙ্গে সরিক করো না তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মাত্র আল্লাহর কয়েকটি নিয়ামতের কথা আপনাদের সামনে তুলে ধরলাম যে নিয়ামতগুলো অনেকে খেয়াল করে না তাই প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন লাইন সাকায়তুম আমাদের সকলকে তার এই নিয়মের শুকরিয়া জ্ঞাপন করা তৌফিক দিন আসসালাম রাহমতুল্লাহ ও বারাকাত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 প্রতি সোমবার টায় বাংলাদেশে ধর্ম পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সালে